সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামে কল্লাহ কুফান আহাত এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরাই খেয়ে যাচাই করতে পারেন ধর্মত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধানিটি ভগতুন পুষ্কুন হায়ন চহি বিল تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به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 সেই জন্য রবমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনারা সম্পৃক্ত থেকেছেন সেই জন্য আপনাদেরকেও মুবারক একশো এগারো নম্বর আয়াতের আয়াতের এই ছোট্ট অংশের যে ব্যাখ্যা যে বিশ্লেষণ যে আলোচনা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি আজকেও সে একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বিষয় একটাই স্পষ্ট এই আয়াতের প্রেক্ষাপটে সেটা হচ্ছে জান্নাত কোন পথ কোন পথে জান্নাত পাবো আমি সে বিষয় অবাবুল আলমিন এই আয়াতে বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন জান্নাত পাওয়ার পথ একটাই আমি জান্নাত দিবসে ওয়াদা করছি যেমন বিক্রেতা পণ্য বিক্রির পর যেমন পণ্য দিয়ে দেয় রাখে না আমিও জান্নাত তোমাকে ওই বিক্রেতার মতো দিয়ে দিব আমি বিক্রি করলাম জান্নাত শর্ত হচ্ছে বিক্রেতা যেমন ক্রেতার কাছ থেকে বিনিময় গ্রহণ করে আমি আল্লাহ তোমার কাছ থেকে বিনিময় গ্রহণ করব। আমাকে বিনিময় দিতে হবে তবে দুনিয়ার ক্রেতা এবং বিক্রেতার মাঝে চুক্তির যে সমস্ত নিয়ম থাকে যে ক্রেতা তার পয়সা অর্থ বিক্রেতাকে দিয়ে দেয় বিক্রেতা সেটা গ্রহণ করে ক্ষেত্রে তার ভিন্ন করেছেন তিনি শুধু মুখে তিনি দিয়ে দিয়েছেন আমার যান আমার কাছেই আছে তিনি নিয়ে যান নাই আমার মাল আমার কাছেই আছে যে বিনিময় তিনি নির্ধারণ করেছিলেন বান্দার জান এবং মাল মুমিনের জান এবং মাল তিনি তা নিয়ে যান নাই আমার কাছেই কিন্তু আছে শুধু তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে জান্নাত পাওয়ার জন্য এই চুক্তি ঠিক রাখার জন্যে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই যানকে আমার হুকুম মতো পরিচালনা করবে এই মালকে আমার হুকুম মতো খরচ করবে আয় করবে আমার হুকুম মতো যদি তুমি তা করো তাহলে আমি আল্লাহ আদা করছি সময় মতো তোমাকে আমি জান্নাত বুঝিয়ে দিব কেউ বন্ধুগণ জান্নাত পাবার সেই প্রত্যাশা আমাদের সকলের কিন্তু সেই পথ আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে সেই পথকে মসৃণ রাখতে হবে কাটামুক্ত ভেজালমুক্ত বাধামুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ সেই জন্যেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্যে নিজেরও আমলের জন্যে যে সেই পথ কোনটা সেই পথের বাধাগুলো কী সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে পথে যাওয়ার জন্য একটা বাধাও আছে একটা সহজ উপায়ও আছে সে পথে এক বড় বাধা হচ্ছে আমার অহংকার এবং এক বড় সহায়ক আমল হচ্ছে বিনয় তাওয়াজো একই সাথে দুইটাকে আলোচনা করছি এক হচ্ছে বাধা আর এক হচ্ছে সহায়ক যখন আমার যে কোনো কাজের মধ্যে বিনয় থাকবে তখন আমার ওই আমলে রসিলবুল্লা আলামিন আমাকে জান্নাতের পথকে সহজ করে দিবেন তিনি ঈর্ষাদ করেছেন অরসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার সম্মান মর্যাদা তার মর্তবা তার অবস্থান অনেক অনেক উঁচু করে দিবেন দুনিয়ার মানুষ আজকে মর্যাদার জন্য ধারে ধারে ঘুরে বেড়ায় নিজের মর্যাদা নিজেই বাড়াতে চায় দুনিয়ার মানুষ মনে করে মর্যাদার মাপ কাঠি অর্থ দুনিয়ার মানুষ মনে করে মর্যাদার মাপ কাঠি দুনিয়ার মানুষ যেমনটি মনে করে থাকে ক্ষমতার উৎস দুনিয়ার মানুষ এমনই মনে করে দুনিয়ার মানুষের অবস্থা এমনই অথচ রব্বুল আলমিন নিজে বলছেন তো মন্তুন্তর মধ্যে তিনি করছেন। সম্মান তিনি যাকে চান তাকে দেন অসম্মানিত তিনি তা করেন যাকে চান এটার ক্ষমতা আল্লাহর কাছে সমস্ত দায়িত্ব আল্লাহর অন্য কারো ক্ষমতা নাই কাউকে সম্মান দেওয়ার অন্য কারো ক্ষমতা নাই কাউকে অসম্মান করার প্রিয় বন্ধুগণ আল্লাহর জন্যে যদি কেউ বিনয়ী হতে পারে রবাহ আলমিন বলছেন আমি তার সম্মান বাড়িয়ে দিব বহু বুজুর্গকে আমরা দেখেছি দুনিয়ায় তার অবস্থা অত্যন্ত করুণ ছিল না টাকা পয়সা আছে একমুটু খেতে পায় না না খেয়ে থাকেন বহুদিন কাপড় ছেড়া। থাকার একটা ভালো জায়গা নেই অথচ যোগ যোগ ধরে মানুষ তাদের নামগুলো সম্মানের সাথে স্মরণ করে আজকে সেই বিলালে হাফসির কথাই ধরুন না আন। অত্যন্ত দেখতে অসুন্দর চেহারা কালো কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা ছিল না এক কাপড়েই বেশিরভাগ থাকতেন বড় চাদর গায়ে দিয়ে রাখতেন উপরের কাজও চলতো নিচের কাজও চলতো বহু সাহাবি এরকম ছিলেন আর সাহাবি সুফা যাদেরকে বলা হয় রসুলের সাগরিত স্পেশাল সাগরিদ যারা মসজিদে কেন্দ্রিক যাদের চলাচল ছিল ওই জায়গায় থাকতেন কিছু আসলে খেতেন না হইলে নাই সারাক্ষণ শুধু এলেন চর্চা এই কাজে যারা নিযুক্ত ছিলেন সবসময় ওই জায়গায় যারা থাকতেন তাদের মধ্যে কোন কোন সাহাবি এমন বর্ণনা করেন যা আমরা তো একজন আরেকজনের পিছনে একজনকে সামনে আড়াল করে বসতাম যেন রসুল আমাদেরকে দেখতে না পান কাপড়ের অবস্থা দেখতে না পান কারণ আমাদের লজ্জাল আত্মসুলের সামনে ওইভাবে নিজেদেরকে প্রকাশ করতে সাহাবে গ্রামের অবস্থা তো এমন ছিল অথচ তারা বিনয়ী হয়েছেন আল্লাহর জন্য ইচ্ছে করলে তারা দুনিয়া কামাতে পারতেন ইচ্ছা করলেই তারা রাজার হালে চলতে পারতেন তা করেন নাই তারা কিসের জন্য আল্লাহর জন্য। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন রফাহ তাদের সম্মান এমন বৃদ্ধি করেছেন হাজার বছর পরেও যখন আমরা তাদের নামগুলো উচ্চারণ করি শ্রদ্ধার সাথে সে নামগুলো উচ্চারণ করি দোয়া সাথে সাথে তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ যেন তাদের উপর রাজি হয়ে যান লাখো কোটি মুসলমানের দোয়া তাদের জন্য অনবরত চলছে কিসের কারণে যেহেতু তারা আল্লাহর জন্য বিনিয়োগ হয়েছেন আল্লাহর জন্য নিজের জীবনকে এমন করেছেন এমন সহজ সরল জীবন গ্রহণ করেছেন প্রিয় বন্ধুগণ বিনয়ী আল্লাহর জন্য হবো অহংকার ছাড়বো কারণ এটা একমাত্র গুণ এটার মধ্যে কেউ অংশীদারিত্ব দাবি করলে রব্বুল আলমিন তাকে ধ্বংস করে দিবেন জাহান নামে নিক্ষেপ করবেন তিনি বলেছেন অহংকার এটা আমার চাদর আমার এই চাদর নিয়ে যে টানাটানি করবে চিন্তার বিষয় আমার গায়ে যদি একটা কাপড় থাকে আর ওই কাপড় নিয়ে যদি কেউ টানাটানি করে নিয়ে যাওয়ার জন্যে আর সেই কাপড়টা যদি হয় আমার কোন পথকে প্রকাশ করে আদালতে বিচারক বসছেন ওই বিচারকের একটা স্পেশাল পোশাক থাকে কেউ যদি ওই পোশাকটা নিয়ে টানাটানি করে তার কেমন লাগবে ওয়াহ সু ভান তা আলা বলছেন অহংকার এটা আমার স্পেশাল পোশাক এটা আমার চাদর এটাকে নিয়ে যদি কেউ টানাটানি করে অরবুলা আলামিন বলছেন কাজাফত হুফিন আমি তাকে জাহান্নামি নিক্ষেপ করব কত কঠিন কথা যে বন্ধুগণ আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় তাহলে জান্নাতের পথ আমার জন্য সহজ হয়ে যাবে সর্বপ্রথম যে অহংকার করেছিল সর্বপ্রথম যে অভিশপ্ত হয়েছিল সর্বপ্রথম যে নিজেকে জাহান্নামি হিসাবে প্রকাশ করেছিল কোন অপরাধের কারণে সে প্রসঙ্গে আলোচনা তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি পর্যন্ত আমাদের সাথে থাকুন ওসালাম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 कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटि कोटी, -कोटी मानुष जीवन हलो आलोकित देखुरान आलो आज सन्ध्या साढ़े छपुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বিনয় সম্পর্কে বলছিলাম আর অহংকার আমাকে জাহান নামে নিয়ে যাবে এটা হাদিসের কথা স্পষ্ট হাদিস এ আমরা শুনেছি রসুলের মুখ থেকে আলী আসাল্লাম জবান থেকে যে হাদিস আমরা শুনেছি আসলে এটা আল্লাহরই বক্তব্য আল্লাহ বলেছেন যে অহংকার এটা আমার স্পেশাল বিষয় আমার এই স্পেশাল বিষয় নিয়ে যারা হাত বাড়াবে এদিকে যারা হাত বাড়াবে তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো সর্বপ্রথম রব্বুল আলমিনের সামনে অহংকার যে প্রকাশ করেছে সর্বপ্রথম অভিশপ্ত যে হয়েছে সে কিসের কারণে হয়েছে কোন অপরাধের কারণে কি এমন অপরাধ সে করেছিল অরব্বুল আলমী ইস্বাদ করছেন তার সে বক্তব্যরা রব্বুল আলামিন আমাদেরকে দেখানোর জন্যে কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন দেখো তার বক্তব্যটা কি ছিল সে বলেছিলাম সমস্ত যারা ছিল সবাই করেনি সে দুইটা অপরাধ করেছে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে মানার জন্য আবা। দ্বিতীয় অপরাধ হচ্ছে অস্ত্যাকর এবং সে অহংকার করেছে এই আল্লাহর সামনে অহংকার প্রকাশ করে সে বলেছিলমিন আমি কেন চেসদা করব। না খয়ুর আদম থেকে আমি শ্রেষ্ঠ আমি উত্তম উত্তম তো অনুত্তম কে চেসদা করে না অনুত্তম উত্তম কে চেসদা করবে আদম আমাকে চেষ্টা করবে এবং সে কেন উত্তম তার দলিলও আল্লাহর সামনে সে পেশ করছে খালাক্তানি মিন্নার বা খালক্ত হুমিন তিন আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আগুন মাটি থেকে উত্তম কাজে আমি উত্তম উত্তম অনুত্তম হওয়ার মাপকাঠি তো আল্লাহর কাছে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিবেন সে আগুনের না মাটির সে পানির না বাতাসের সে সোনার নাকি অন্য কিছু রূপার এটা বিষয় নয় আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিবেন তিনি শ্রেষ্ঠ এই জায়গাটা জায়গাটাতেই সমস্যা করেছে শয়তান সে দলিলে ভুল করেছে সে যুক্তিতে ভুল করেছে বুঝতে ভুল করেছে আরে ভুল করার পেছনে যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে অহংকার নিজেকে বড় মনে করা এই নিজেকে বড় মনে করার কারণে অরব্বুল আলমিনের এই হুকম মানার তৌফিক তার হয় নাই নিজেকে বড় মনে করার কারণে অরব্বুল আলমিনের এমন গুরুত্বপূর্ণ অবস্থান ছিল যার সেখান থেকে তাকে রব্বুল আলামিন বিতাড়ন করেছেন শুধু বিতারিত হয় নাই সে আমদ পর্যন্ত তার উপর সকলের লানত বর্ষণ হচ্ছে অনন্তকাল জাহান নামে জলার ব্যবস্থাও তার জন্য হয়ে গেছে এত বড় অপরাধ এটা আর এমন অপরাধ প্রতিনিয়ত আমরা কি করে যাচ্ছি না প্রতিনিয়ত করে যাচ্ছি হজরত রসুল করিম সাল্লা আলি আসলামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি যখন কারোর সাথে মুসাফাহা করতেন রিওয়েতে পাওয়া যায় যতক্ষণ না তিনি হাত সরাতেন রসুল হাত সরাতেন না বিনয় এটা তিনি যখন চলতেন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 তিনি তো গুলাম আল্লাহর গুলাম নিজেকে আল্লাহর গুলাম হিসাবে প্রকাশ করেছেন আল্লাহ তাকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি বলেছেন সুবহান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 আরো যে বিষয়টা পাওয়া যায় রসুল করিম সাল আলী আসাল্লাম যখন চলতেন শব্দ আলায়ত ও আকাবাহন তার পেছনে দুইজন কোন মানুষ থাকতো না দুইজন পিছনে পেছনে চলবে তার ভাব নেতা আসছেন লিডার আসছেন রসুল এটা বরদাস করতেন না রসুল এটা চাইতেন না এই এইরকম বিনয়ের সাথে রসুল চলতেন হজরতে জিব্রাহিল আলিহাইতু আসসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে রসুল এ করিম সাল্লাহ আলি আসাল্লামের কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন ইয়া রসুল আল্লাহ আপনি এত কষ্ট করেন আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন ওহদের পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন আপনার সাথে সাথে চলবে যখন আপনার যা জরুরত আপনি খরচ করবেন হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের বিনয় দেখেন বিনয়ের সাথে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জিব্রাইলকে বলেছেন আমার বন্ধুকে গিয়ে এই খবর দিও বলে দিও আজু ওয়াশ বা ওইয় আমি আমাদেরকে আহ উম্মত কোথায় আছে আজকে নিজেকে কি ভাবি হজরত আবু বকর চমৎকার বলেছেন তিনি বলেছেন একজন মানুষ নিজেকে কি ভাবে তুমি কি এক নাপাক রাস্তা দিয়ে বের হয়েছ আর এক নাপাক রাস্তা দিয়ে তোমার দুনিয়ায় আগমন বাবার নাপাক রাস্তা দিয়ে তুমি মার পেট পর্যন্ত মানব হিসেবে আলামিন তোমাকে বড় করেছেন। মার নাপাক রাস্তা দিয়ে তুমি আবার দুনিয়ায় এসেছ কিসের বড়াই তোমার সারাক্ষণ পেটের মধ্যে না নিয়ে ঘুরছ একটু চিন্তা করুন তো যদি আমার পেটের মধ্যে একটু ছিদ্র থাকতো যেই ছিদ্র দিয়ে আমার ভেতরের ময়লা গুলো দেখা যেত কিসের অহংকার আমার আমার কাছে কেউ আসতো আমার ধারে কাছে কেউ আসতো রব আলামিন আমার উপর রহমত করে দয়া করে মেহরবানি করে আমাকে সম্মানের জায়গায় বসিয়েছেন এত সুন্দর প্যাকেট করে দিয়েছেন যে আমার ভেতরের ওই দুর্বলতা তিনি কারো সামনে প্রকাশ করছেন না বলেই মানুষ আমার কাছে আসছে আমাকে শ্রদ্ধা করছে আমাকে সম্মান করছে সেই শ্রদ্ধা সেই সম্মান আমাকে যেই রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন সেই রব্বুল আলামিন বলছেন তুমি বিনয়ের সাথে চল আমাদের সমাজের একটা বাজে প্রবণতা আছে আমরা বিনয়কে কে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ বানিয়ে নিয়েছি আমরা মানুষের সামনে বিনয় প্রকাশ করি কাচুমাচু করি হাত দিয়ে এরকম এরকম করি আমরা বিনয় প্রকাশ করি মুখের মাধ্যমে বলি আমি ছোট মানুষ আমার কোনো যোগ্যতা নাই ওমকে হুকুম করেছেন তাই এসেছি এইভাবে বলি আমি মনে করি বিনয় এটা বন্ধুগণ বিনয় অন্তরের কাজ বিনয় অন্তরের কাজ এটা বাহ্যিক অঙ্গের কাজ না যে আমি অঙ্গ দিয়ে প্রকাশ করব আমি মুখ দিয়ে বলবো আমি বিনয়ী না এটা দিলের কাজ দিলের কাজ ভেতরের কাজ বিনয় ভেতরে সৃষ্টি হবে সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাবে দিল থেকে আমার বিনয়ী আমি হলাম না ভেতরে ভেতরে অহংকার আমি বড় আমি বড় আমি ভালো আলেম আমি বড় আলেম আমি বড় শিক্ষিত আমি বড় পয়সাওয়ালা বড় সম্মানই বড় প্রতিপত্তি আমার আছে সবকিছু সামাজিক সম্মান সবকিছু আছে ভেতরে এই গরম উপরে উপরে বলে আমি ছোট মানুষ আপনাদের খাদেম সেবক ভন্ডামি। আল্লাহ মন থেকে দিল থেকে আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন এটা অত্যন্ত চমৎকার একটা উদাহরণ আরবের প্রবাদ এটা যে একজন অহংকারী উদাহরণ হচ্ছে তল পাহাড়ে আরোহণকারী ব্যক্তির মতো ওই পাহাড়ে আরোহণকারী ব্যক্তির অবস্থা যেই একজন অহংকারীর অবস্থা তাই উদাহরণটা চমৎকার একটু চিন্তা করে বুঝতে হবে জিনিসটা পাহাড়ে আরোহণকারী ব্যক্তি আর একজন অহংকারী একই রকম মানে কি মানে হচ্ছে একজন পাহাড়ে আরোহণকারী ব্যক্তি নিচের দিকে যখন তাকায় দুনিয়ার সমস্ত মানুষকে তার কাছে মনে হয় ছোট ছোট ছোট ছোট আর ওই দুনিয়ার সমস্ত মানুষ ওই পাহাড়ে আরোহণকারী ব্যক্তিকে দেখে ছোট। ঠিক একজন অহংকারের দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষ ছোট মনে হয় কিন্তু কুদরতের ফায়সালাই এমন দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু তাকে ছোট মনে করে এই জন্যে যদি নিজের সম্মান মর্যাদা চান বৃদ্ধি হোক তাহলে বিনয়ী হতে হবে তাহলে রব্বুলি আলমিন আমাকে জান্নাতের পথে চলার তৌফিক দান করবেন এটা এক মারাত্মক অপরাধ রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম যেই সমস্ত অপরাধের শাস্তি জাহান নামে মেয়ারাজের ওই রজনীতে অবলোকন করে এসছেন হাদিসে যে সমস্ত শাস্তিগুলোর কথা বলা আছে এর মধ্যে এটাও একটা যে এক ব্যক্তি দেখতে বেটে খাটো তার উপর তার পাহাড় চাপা দেওয়া হচ্ছে তাকে পাহাড় চাপা দিয়ে তাকে হত্যা করা হচ্ছে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই পাহাড় সরে যাচ্ছে আবার সে দাঁড়িয়ে যাচ্ছে জাহান্নামের শাস্তি এমনই হবে মৃত্যু হবে আবার ঠিক হয়ে যাবে পাহাড় চাপা দেওয়া হচ্ছে সরে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার তার উপর চাপা দেওয়া হচ্ছে রসুলের করিম সাল আলী আসসালাম জিব্রাইলা কে শাস্তি ভোগ করছে হজরতাম যে নিজেকে উঁচু মনে করতো না যার আজকে এবং শাস্তি হিসেবে তার মাথার মধ্যে ওই পাহাড় চাপা দিচ্ছেন তাকে এটাই তার শাস্তি একজন অহংকারী শাস্তি এটাই আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে জাহান এই শাস্তি না জাহান নামের এই শাস্তি অত্যন্ত মারাত্মক যেটা উপলব্ধি করার মতো বিবেক আমার নাই দিনের নূর যদি আমার অন্তরের মধ্যে থাকতো দিনের বিবেক যদি থাকে কারো তাহলে সেই মাত্র জাহান্নামের আজাবকে উপলব্ধি করতে পারে অত্যন্ত ভয়ঙ্কর সে আজাব থেকে রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করে। আমরা তো জাহান্নামে যেতে চাই না আমরা তো যেতে চাই সকলের জান্নাতে জান্নাতে যাওয়ার চুক্তি করেছি রব্বুল আলমিনের সাথে সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে ইনশা আর সেই চুক্তি বাস্তবায়নের পথ তো একটাই رب العالمين বলেছেন ان الله حشرى من المؤمنين انفسهم واموالهم بأن لهم الجنه ومؤمن তোমার জান এবং তোমার মাল কে আমার মত মত আমার মন মত আমার ইচ্ছে মত আমার مرজি মত আমার সিদ্ধান্ত মত পরিচালনা করতে হবে তাহলেই তোমাকে সময় মত আমি জান্নাত বুঝিয়ে দেব প্রিয় বন্ধুগণ আল্লাহ চাচ্ছেন আমার জীবনটা আমি বিনয়ী বানাই আমার জীবন কে অহংকার মুক্ত বানাই তবে রব্বুল العالمين আমাকে دینی কাজ করার তৌফিক দিবেন জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার তৌফিক দিবেন তবে আমি জান্নাতের পথে চলতে পারবো মিছিলে হতে পারবো। আলামিন আমাদেরকে সবাইকে জান্নাতিদের মিছিল তৌফিক দান করেন মুক্ত অহংকারীবন গড়ার তৌফিক দান করেন আমিন আগামী পর্বে এমনই আরেকটি বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমাদের সাথে সেই পর্বে অংশগ্রহণ করবেন আল্লাহ তাদের সবাইকে সে তৌফিক দান করেন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه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 तीन चार शून्य शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोए बीआईसीड आई बीजि बता पाठिए इमेल करेट पीस टी डट ई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 कत सुर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टायब सम्प्रचार सकाल नेशलाय